সেটাকে জান্নাতের মতো বলে মনে হবে আবার সে এমন সব শাস্তি এবং কষ্ট দুর্ভোগ এগুলা নিয়ে হাজির হবে যেটাকে দেখে মনে হবে জাহান্নাম আর এইভাবে সে মানুষের সাথে প্রতারণা করবে মানুষকে ধোকা দিবে কিন্তু আমাদেরকে উপদেশ দিয়ে বলেছেন যে তোমরা তার কথায় প্ররোচিত হো না কারণ তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত সোহিদ মুসলিমের অপরা একটি বর্ণনায় রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন দাতজাল সম্পর্কে আমি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 কঠিন অবস্থার কথা শুনে শাহাবারা আসলে প্রথমে কোন বিষয়টা চিন্তা করলেন সাহাবারা জিজ্ঞেস করলেন সালাত সম্পর্কে এখান থেকে আমরা বুঝতে পারি যে তারা আসলে কতটা চিন্তিত পেরেশানি ছিলেন সালাত নিয়ে দাদ কথা শুনেও তারা সালাত আদায়ের কথা ভুলে যাননি বরঞ্চ সবার আগে তাদের মনে যে প্রশ্ন জাগল সেটা হচ্ছে সালাত আদায় তো তারা আসলে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন না বা উদ্বিগ্ন ছিলেন না তাদের দুনিয়া নিয়ে তার পেরেশান ছিলেন না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 তারা বললেন যে ইয়া রাসুল্লাহ যে দিনটা এক বছরের সমান হবে সেই দিন কি আমরা প্রত্যহ হবে। আমাদের দৈনিক যেইভাবে আমরা সালাত আদায় করি পাঁচ রক্ত সালাদ যেহেতু দিনটা এক বছরের সমান সেই সময় কি এই প্রত্যেক দিন আমরা যেভাবে পাঁচ রক্ত সালাদ আদায় করি সেটাই কি যথেষ্ট হবে কিনা রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম তখন বললেন যে না তখনকার জন্য তোমরা আনুমানিক হিসাব করে নিয়ে সালাত আদায় করবে অর্থাৎ দৈনিক যতটুকু সময়ের মধ্যে আমরা পাঁচবার সালাত আদায় করি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 এইরকম কঠিন মারাত্মক হবে দার্জালের ফিতনা তো দার্জাল জমিনের উপরে হাঁটবে এবং জমিনকে আদেশ করবে তার ভেতরে সমস্ত সম্পদ বের করে নিয়ে আসতে যে সমস্ত জানি তেল সমস্ত সে জমিনকে আদেশ করবে এরপর জমিন থেকে মহামূল্যবান সমস্ত সম্পদ তার সামনে মৌমাছির ঝাকের মতো জড়ো হয়ে যাবে আপনারা জানেন যে রানী মৌমাছি যখন মৌচাক থেকে বের হয়ে আসে তখন অন্যান্য কর্মী মৌমাছিরা ঝাঁক বেঁধে সে রানী মোমাছিকে অনুসরণ করে দুনিয়ার ধন সম্পদ গুলো এভাবেই অনুসরণ করবে তো সুতরাং সেই মুহূর্তে যখন দাঁতজাল এভাবে মানুষকে ধোকা দিচ্ছে দাঁতজালের ফিতনাটা চলতে থাকবে এরপর আরেকটা এলাকায় দাজ্জাল একজন যুবককে এবং তরবারি দিয়ে সেই যুবককে জনতার সামনে দুই টুকরো করে ফেলবে এরপরে সে আবার সেই মানুষটিকে ডাকবে মানুষের সামনে ডাকবে এবং আল্লাহর ইচ্ছায় সেই মানুষটি আবার হাসি মুখে জীবিত হয়ে যাবে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 কিন্তু দার্জাল অর্থাৎ ইমানের উপরে আমাদের এই পরীক্ষা হামলা কত বড় হতে পারে এই বিষয়টা ভালোভাবে আমরা বুঝতে পারবো যদি আমরা নিজেদের জীবনের দিকে একটা উদাহরণের দিকে তাকাই তা আমরা জানি যে দৈনিক পাঁচওয়াক্ত সালাত জামাতে আদায় করা ওয়াজিব এটা আমরা সবাই জানি কিন্তু এরপরও অনেকেই আমরা জামাত ত্যাগ করি এবং তার জন্য আমরা নানান রকম অজুহাত পেশ করে থাকি এখন ধরুন আপনাকে বলা হলো যে সালাতের জন্য আপনি যখন মসজিদে আসবেন আপনাকে নগদ পাঁচ হাজার টাকা দেওয়া হবে নগদ পাঁচ হাজার টাকা দেওয়া হবে মসজিদে সলা তাদের জন্য সেই মুহূর্তে আপনি সাজাতে এসে ঠিকই হাজির হবেন এবং সাথে সাথে আপনাকে যদি পাঁচ হাজার টাকা দেওয়া হয় আপনি যদি এ পান এবং নিজে যদি সাজাতে আসতে নাও পারেন তাহলে হয়তো অন্য আপনার স্থানে পাঠিয়ে দেবেন কিন্তু সাজাতে অনুপস্থিত থাকা থেকে বিরত হতে চাইবেন না এখন নিজেকে প্রশ্ন করে দেখুন যে পাঁচ হাজার টাকা এটা একজন মানুষকে মসজিদে নিয়ে আসতে পারে কিনা এখন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 দাঁতজালের মানুষকে মুগ্ধ করার আরো বেশ কিছু ক্ষমতা থাকবে যেমন সে তার ক্ষমতা তারপর শৌর্য প্রভাব এবং গৌরব এই সমস্ত বিষয় যেগুলো মানুষকে আকৃষ্ট করে এগুলোর ধারা মানুষকে বিমহিত করে ফেলবে এই জন্যই সেই সময়ে যত মূর্খ লোকেরা থাকবে তারা সবাই দল বেঁধে দাঁতজালকে অনুসরণ করবে এবং তাদের ইমান থাকবে খুবই দুর্বল সহি বুখারীর একটি বর্ণনায় আবু সাইজাল ক্ষুদ্রি রাজুল্লাহ বলেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন দাঁতজাল মদিনায় প্রবেশ করতে চাইবে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 হচ্ছে দাঁত জাল আসার পর আর কেউ ইমান বৃদ্ধি করতে পারবে না তাই দাজ্জালের জালের আবির্ভাবের আগেই যা করার করতে হবে আমাদের ইমানকে মজবুত করতে হবে দ্বিতীয়ত দুই নম্বর উপায় হচ্ছে ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে নিয়মিত আশ্রয় প্রার্থনা করতে হবে এবং আমরা জানি যে রাসুল্লাহ সালাতে তাশাহুদ্ আজাবি জাহান্ন ওয়ামিন আজাবিল কবর ওয়ামিন ফিত মাহিয়া ওমাম ওয়ামিন শারিল ফিতনা দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি জাহান্নামের আজাব থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি এবং কবরের আজাব থেকে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 কারণ রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে তোমাদের মধ্যে যে তাকে দেখতে পাবে সে যেন সুরা কাহাফের প্রথম আয়াতগুলো তিলওয়াত করে কিন্তু কেন রাসুলাম সুরা কাহাফের প্রথম আয়াতগুলো তিলওয়াত করতে বললেন এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিয়ে বিস্তারিত কোনো হাদিস নেই তাই আমরা হয়ে বলতে পারবো না কেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুরা কাহাফ আমাদেরকে তিলওয়াত করতে বলেছেন কিন্তু আপাত দৃষ্টিতে যা মনে হয় সেটা হচ্ছে যে সুরা কাহাফের শুরুতে আল্লাহ মহাম্ম আসাফ কাহাফের বা গুহাবাসী যুবকদের একটা গল্প সেটা আমাদেরকে বলেছেন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 এবং সে তোমার অন্তরে এমন দ্বিধা সন্দেহ ঢুকিয়ে দিবে যখন তুমি ফিরে আসবে তখন তুমি একজন অবিশ্বাসী কাফির হয়ে ফিরে আসবে প্রথমে তুমি তার সাথে দেখা করতে যাবে এই ভেবে যে তুমি একজন মুমিন বিশ্বাসী কিন্তু সে তোমার অন্তরে এমন দ্বিধা সংশয় ঢুকিয়ে দিবে যে তুমি ফিরে আসবে একজন অবিশ্বাসী কাফির হয়ে তো এই কারণেই রাসুলাহ আসলাম বললেন যে আর মানুষ তার থেকে পালিয়ে পাহাড়ের দিকে দৌড়াতে থাকবে তো ব্যাপারটা সেই গুহাবাসী যুবকদের বা আসাবে কাফের ঘটনার সাথে মিলে যায় আল্লাহ আলাম আল্লাহই ভালো জানে যে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 আপনি কার সাথে মোকাবেলা করবেন দাজ্জালের ফিতনা এত ব্যাপক আর ভয়ঙ্কর হবে যে আপনি নিজের থেকে বাঁচতে পারবেন না রাজ্জালের সাথে যুদ্ধ করা তো দূরের কথা তো এই জন্যই রাস্তু সাল্লাম বলেছেন যে পালিয়ে যাও তার সাথে সাক্ষাৎ করোনা তার সাথে দেখাও করো না কারণ দাঁতজালের সাথে থাকবে বড় বড় ফিতনা বড় বড় ধোকা থাকবে আর বলা হয় যে দাজ্জাল মানেই হচ্ছে যে বড় ধোকাবাজ মিথ্যা মিথ্যাবাদী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মিথ্যাবাদী সবচেয়ে বড় ধোকাবাজ হচ্ছে দাঁতজাল এবং আল্লাহ তার কাছে এমন ক্ষমতা দিবেন এবং ধোকাবাজির এমন সব উপায় থাকবে যে স্বয়ং রাজ্লাম তাকে তার সাথে কথা বলতে কথাবার্তা বলতে নিষেধ করেছেন যে মানুষকে তার থেকে দূরে সরে থাকতে বলেছেন এখন হয়তো আপনারা বলতে পারেন যে তাহলে প্রথমে আমরা যে লোকটার উদাহরণ শুনলাম মদিনা থেকে একটা লোক তার সাথে দেখা করতে গিয়েছিল কথা বলতে গিয়েছিল তো সেই লোকটা কেন লাজ্জালের সাথে কথা বলতে গেল তো সেটা ছিল যে একটা বিশেষ উদাহরণ বিশেষ ইমানের একটা উদাহরণ ছিল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 যে কিনা নিজেকে মুমিন ভেবে তার সাথে দেখা করতে যাবে আর সে যখন তখন সেও দার্জালকে অনুসরণ করা শুরু করবে ইস্তিয়াজ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা তিন নম্বর সুরাত ও কাহাফ তিল করা এবং চার নম্বর তাকে এড়িয়ে চলা তার থেকে দূরে দূরে থাকা আরেকটি কথা যে রাসুল স্লাম যেহেতু সুরা কাহাফের প্রথম দশায়তের কথা বলেছেন তো কাজে এই আয়াতগুলো যদি আমাদের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 কখন ঈসা আলাহিসাল্লাম আবার পৃথিবীতে পুনরায় আসবেন ইসাইম নে মারিয়াম আলাহিস্লাম কখন দুনিয়াতে আবার আসবেন এই অপেক্ষায় তারা থাকবেন তো যেভাবে আল্লাহ সুমাত দাদজালকে কিছু অলৌকিক ক্ষমতা দিবেন তাকে শক্তি দিবেন তেমনিভাবে আলাহ সুমতালা আবার সাঈদিনা ইসা আল্লাহামকেও বেশ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন। যার সাহায্যে ইসা আল্লাহ সাল্লাম তার চোখের দৃষ্টি দ্বারা দাঁতজালকে ধ্বংস করে দিবেন একটি বর্ণনা বলছে যে সাইদিনা ইসা আলাহিস্লাম তাকে ধ্বংস করবেন তার চোখের দৃষ্টি দ্বারা আরেকটি বর্ণনা উল্লেখ আছে যে তার নিঃশ্বাসের মাধ্যমে দাঁতজালকে তিনি ধ্বংস করবেন আল্লা আলম যে এই নিঃশ্বাস বা তার চোখের দৃষ্টি দাঁতজালকে গলিয়ে ফেলবে তাকে গলিয়ে ফেলার জন্য যথেষ্ট হবে যেভাবে একটা বরফের টুকরা গলে যায় তো এটা হবে একটা অলৌকিক ক্ষমতা যেটা আল্লাহ ইসাকে দান করবেন তো সহি মুসলিমের একটা হাদিস রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে পৃথিবীতে অবস্থান কাল হবে চল্লিশ তো এখানে এই হাদিস রাসুল্লাহ সাল্লাম শুধু চল্লিশই বলেছেন চল্লিশ দিন বা ৪০ বছর না মাস এটা তিনি বলেন নাই কেবল বলেছেন চল্লিশ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 রাসুদুল্লা বলেছেন মতআ ছিল রাসু সাল্লাহাম সময়ের ব্যক্তি উনি তার উদাহরণ দিয়ে বললেন ইসা দেখতে ইমাম আহমদ একটি হাদিস বর্ণনা করেছেন রাসুল্লাহ আসলাম বলেছেন যে ইসা আলাহিস্লাম আর দাজজালকে বাবে নামক স্থানে গিয়ে হত্যা করবেন আর সেই স্থানটি বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত তো এভাবেই দাজ্জালের অধ্যায়ের পরিসমাপ্তি হবে তো আমরা আলোচনা করেছিলাম যে কিয়ামতের বড় লক্ষণগুলো বড় আলামতগুলো কি কি তো এর মধ্যে এক নম্বর বড় আলামত ছিল দাঁতের আগমন তো দ্বিতীয় প্রধান আলামতটা হচ্ছে কিয়ামতের দিনের দ্বিতীয় বড় আলামত হচ্ছে ইসা আলা দুনিয়াতে আগমন করবেন তো আমরা দাতজালকে নিয়ে আলোচনা করেছি ইনশাল্লাহ এখন আমরা দুই নম্বর লক্ষণ নিয়ে কথা বলব সেটা হচ্ছে সাঈদিনা ইসা আলাহিস্লামের পুনরায় দুনিয়াতে আগমন এর সূত্রপাত হবে অর্থাৎ ইসা আলাহিসাল্লাম দুনিয়াতে আসবেন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 এবং সেটা ছিল রোমান সাম্রাজ্যের অংশ তারা খ্রিস্টান ছিল অথচ রাসুল্লাস হাসান বললেন তিনি দামের পূর্ব দিকে সাদা মিনারের পাশে অবতরণ করবেন অথচ সেই সময় কোন মসজিদও ছিল না তো আল মসজিদ আমুই দামের বড় মসজিদ মধ্যে একটা আর মুসলিমদের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা মসজিদ ছিল তো মুসলিম খিলাফার রাজধানী পরবর্তীতে একসময় দামাসকাশে স্থানান্তরিত হয়েছিল এবং এটা ছিল অর্থাৎ সেখানে রাজধানী ছিল প্রায় একশো বছর আর তখনকার বড় মসজিদ বা গ্র্যান্ড মসজিদ ছিল জাম আল আমুই বা আমুই মসজিদ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 সুতরাং আমরা দেখতে পেলাম যে এক সময় সেখানে কোন মসজিদ ছিল না পরে একটা সময় আসল যখন সেখানে মসজিদ তৈরি হয়ে গেল আবার যখন মসজিদ তৈরি হয়ে গেল রং সাদা ছিল না পরবর্তীতে তার রংটাও সাদা করা হয়ে গেল যা কিনা বর্তমান আছে এখন তার সাদা রঙ অথবা মার্বেল পাথরের রঙের কারণে দেখতে সাদা দেখায় তো সুবান আল্লাহ যে সেখানেই ইসা আলাহিসাল্লামের আবার দুনিয়াতে আসার কথা উল্লেখ করা হয়েছে তো সেই মিনারের অর্থের খরচও বহন করেছিল খ্রিস্টানরা তো এটা একটা আশ্চর্যজনক ঘটনা যে আমরা বর্তমানে দেখি যে খ্রিস্টান রাজ ইসালাহ ইসলামকে সবচেয়ে বেশি মানার দাবি করে অথচ তারা বিভিন্ন শিরকে লিপ্তানদের ইসলামের দিকে দাওয়াত করতে পারি সম্পর্কিত সাদা রঙ করা হবে কেন্দ্র করে আরেকটা ঘটনা আছে তো হচ্ছে যে মসজিদ নববীর ঘটনা আসুহালামের মদিনার মসজিদ আসু উল্লাহ সালামের এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল কাদামাটি দিয়ে নির্মাণ করা হয়েছিল তো ওসমান রাজিউদ্দালু যখন পরবর্তীতে তৃতীয় খলিফা হলেন তার খিলাফতের সময়ে এই মসজিদটা পুনঃ নির্মাণ করা হয় তার আগ পর্যন্ত এটা কাদামা দিদি নির্মাণ করা ছিল তো মুসলমানদের ইতিহাসে বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে এই মসজিদ বারবার নির্মাণ করা হয়েছে মেরামত করা হয়েছে কিন্তু কখনোই এই মসজিদের রং সাদা ছিল না বর্তমানে মসজিদের নামাবি সাদা রঙের এবং তার উপরে সবুজ একটা গম্বুজ আমরা দেখতে পাই তো এটা সাদা করা হয় সর্বশেষ যখন নির্মাণ করা হয়েছিল অর্থাৎ বর্তমান সৌদি শাসন আমলে এর রং সাদা করা হয়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 তা আমরা এটা বলছি যখন নির্মাণ করা হলো তখন এই হাদিসকে মাথায় রেখেই কাজ করা হয়েছিল বরং মূলত একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি তারা এই মসজিদকে নির্মাণ করলো এবং সাদা রঙের ব্যবহার করলো মসজিদকে দেখতে সুন্দর দেখায় কিন্তু রাসদুল্লাহলামের একটি হাদিস উল্লেখ করা রয়েছে যেখানে তিনি বলেন যে দাঁত জাল প্রবেশ করার জন্য উহুদ পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকবে কিন্তু সে মদিনায় করতে পারবে না ভিতরে প্রবেশ করতে না মদিনার বাইরে উহুদ পাহাড়ের উপরে সে এবং তখন সেই দাতজাল তার বাহিনীকে বলবে যে তোমরা কি ওই সাদা প্রসাদকে দেখতে প্রাসাদছ সাদা প্রাসাদটা দেখতে পাচ্ছ ওটা হল মুহাম্মদের প্রাসাদ মসজিদকে দেখিয়ে সে বলবে যে ওটা হচ্ছে মুহাম্মদের প্রাসাদ এরপরে সে মসজিদ নবির দিকে তাকিয়ে থাকবে তো খুবই আশ্চর্যজনক একটা ঘটনা এবং আমরা বলছিলাম যে ইসা আলাহিস্লামের পুনরায় দুনিয়াতে আগমন ঘটবে এবং ইসা আলাহিসাল্লামের আগমনের এই ঘটনাগুলো হাদিসের সংজ্ঞা অনুসারে এই ঘটনাগুলো হচ্ছে মোতাবাতির হাদিস বা মোতাবাতির মানে হলো যেগুলা বহুবার বর্ণিত হয়েছে এই ধরনের একটা হাদিস এই ধরনের হাদিস এবং যার সত্যতা নিয়ে কোনো ধরনের সংশয় বা সন্দেহের কোন অবকাশ থাকে না কারণ আমরা জানি যে হাদিসের নামে বেশ কিছু জাল হাদিস বা মিথ্যা কথা এগুলো প্রচলিত রয়েছে তো অনুরূপ কিছু হাদিস আছে যেগুলো হচ্ছে দুর্বল যেগুলোকে জৈব বলা হয় আবার এর থেকে আরেকটু শক্তিশালী সেগুলোকে বলা হয় হাসান হাদিস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 সাঈদিনা ইসা আগমন দুনিয়াতে তিনি আবার আসবেন এটা একেবারে নিশ্চিত একটা ঘটনা তার মানে আমরা এটা বলতে পারবো না যে ইসা আলাহিসামের দুনিয়াতে আগমনের সম্ভাবনা বা এটা হচ্ছে এমন একটা ঘটনা যেটা নিশ্চিত ঘটবেই প্রত্যেকটা মুসলিমকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে এখানে কোনো ধরনের কোনো মত কোনো জায়গা নেই আয়াত এরপর অনেক হাদিস দ্বারা এই বিষয়ে পরিষ্কার হয়ে গিয়েছে যে আবার কিয়ামতের পূর্বে দুনিয়ায় ফেরত আসবেন একটা আয়াত এই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 আহলে কিতাবের প্রত্যেকে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের প্রত্যেক ব্যক্তি যখন সাক্ষী দিবেন আব্বাস ইবনে আব্বাস রাহু এ আয়াতের ব্যাখ্যায় বলেন তাফসির বলেন যে তার মৃত্যুর পূর্বে বলতে ইসা আলাহিসামের কথা বলা হয়েছে আর ইবনে জাবির আতাবারি এই সনদকে বলেছেন এরপর হাসান আল রাহিমাউল্লাহ তিনিও বলেছেন যে এটা অর্থাৎ আহলে কিতাবরা তারা ইমান আনবে মুসলিম হয়ে যাবে এই ঘটনা ঘটবে ইসা আলাহিস্লামের মৃত্যুর পূর্বে তো এখন আমরা বর্তমানে দেখি যে অনেক ইহুদি খ্রিস্টান আছে তারা কিন্তু ইসলামের উপর ইমান আনেনি কিন্তু এই ঘটনা ঘটবে যখন ইসা আলাহিস্লাম আবার দুনিয়াতে আসবেন তখন তারা সবাই ইসলাম গ্রহণ করবে এবং ইসা আলাহিসের মৃত্যুর পূর্বে তারা সবাই ইমান আনবে অর্থাৎ আল্লাহর কসম যে ইসা আল্লাহ সাল্লাম বর্তমানে জীবিত অবস্থায় রয়েছেন একসময় তিনি আবার দুনিয়াতে আসবেন এবং তখন সবাই তার উপর ইমান আনবে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 আর সেই সময় মানুষের কাছে একটা সিসার গুরুত্ব এত বেশি হবে দুনিয়া এবং তোমাদের অবস্থা কেমন হবে মুসলিমদের অবস্থা কেমন হবে তো ইসা আলাইসালাম সেই সময় বলা হচ্ছে যে একটা মসজিদে অবতরণ করবেন এবং হেঁটে হেঁটে মসজিদের ভিতরে প্রবেশ করবেন আসর এসে সময় তখন মুসলিমরা সালাতের জন্য প্রস্তুত সালাতের ইকামত দেওয়া হয়ে গিয়েছে এবং ইমাম মাহাদি তিনি ইমাম তিনি দেখতে পারবেন এবং তিনি পিছনে আসবেন এরপর ইমাম মাহাদি ঈসা বলবেন যে আপনি সালাতের ইমামত করুন কিন্তু ইসা আলাহিস্লাম বলবেন ইমাম মাহাদিকে বলবেন যেহেতু ইকামত আপনার জন্যই দেওয়া হয়ে গিয়েছে অতএব সালাত আপনি পড়াবেন অর্থাৎ মুসলিম বুম্মার জন্য এটা একটা সম্মানের ব্যাপার যে ইসা আল্লাহিস্লামের আহ ইসা আল্লাহামের মতো একজন নবী তিনি মোহাম্মদ সাল্লাহামের উম্মদের একজন ব্যক্তির অধীনে সালাত আদায় করবেন বা মুসলিমদের ইমামতিতে তিনি সালাত করবেন তো অবশ্য এই সালাতের পরই ইসা মুসলিমদের নেতৃত্বের দায়িত্ব নিয়ে নিবেন রাসুল্লাহ বলেছেন যে আমার আর তার মাঝে কোন নবী নেই অর্থাৎ তিনি ইসা সালাম এবং আসাল সাল্লাম মাঝখানে কোন নবী নেই তিনি আবার আসবেন যখন তোমরা তাকে দেখবে তাকে চিনে রেখো তিনি মধ্যম উচ্চতার মধ্যম লম্বা একজন মানুষ লালচে বর্ণের এবং সুন্দর তিনি দুইটি পাতলা হলুদ রঙের জামা পরে আসবেন দেখে মনে হবে যেন তার মাথা থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে যদিও তার মাথা থাকবে শুকনো এভাবে তিনি আসবেন এবং তার দুই হাত থাকবে ডানার উপর। মুসলিম তিনি এসে যখন মুসলিমদের নেতা তখন তিনি কোন আইন প্রতিষ্ঠা করবেন কারণ ইসা আলাহিসাল্লাম যখন বনি ইসরায়েল জাতির মধ্যে এসেছিলেন তখন তিনি আগের নবী মুসা আল্লাহিসের আইন তাওরাতের অনুসরণ করেছেন তাওরাত কিতাবের অনুসরণ করেছেন এরপর যখন তিনি আবার দুনিয়াতে আগমন করবেন তখন তিনি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 কিন্তু মূল কথা একই অভিন্ন যখন আসবেন তিনি মুহাম্মালের আইন কে অনুসরণ করবেন সম্মানের বিষয় অনুসরণ করবেন বলেছেন যদি আজকে মসা জীবিত থাকতেন তাহলে তিনিও আমাকেই অনুসরণ করতেন অর্থাৎ বর্তমানে যদি মুসা আলাহাম জীবিত থাকতেন তাহলে তিনিও আল্লাহ রাসুল্লাহামকেই মানতেন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে একটা নিয়ম ছিল দিজিয়া অর্থাৎ যে কর মুসলিম শাসনের অধীনে বসবাসকারী ইহুদি বা খ্রিস্টানরা মুসলিম সরকারকে প্রদান করে তো সেটা গ্রহণ করতেন এটা হচ্ছে মোহাম্মদ একটা নীতি তো কেন আর গ্রহণ করবেন না এর কারণ হচ্ছে যে মহাম্মদের সময়ে তিনি বলে গিয়েছেন যে জিজিয়া ততদিন পর্যন্ত থাকবে যতদিন ইসা আলাহিস্লামের সময় না আসবে ইসা আল্লাহামের সময়ের পর আর কোন জিজিয়া থাকবে না সুতরাং জিজিয়া গ্রহণের অনুমতি শুধুমাত্র ঈসা আলাহিসাল্লাম আসার রাখ পর্যন্ত বহাল থাকবে এরপরে আর কোন বৈধতা থাকবে না এবং ঈসা বেঁচে থাকবেন মারিয়াম মারিয়ামা বা মক্কা নিকটবর্তী একটা স্থানে হজের নিয়ত করবেন তাহলিল করবেন এবং তিনি হজ উমরা উভয় সম্পাদন করবেন সুতরাং তিনি এই মুসলিম উম্মার সাথেই হজ এবং উমরা পালন করবেন তো সেই সময়ে দুনিয়ার অবস্থা কেমন হবে তো মুসলিমের একটা এবং মাজুজ এরা আগমন করার পর আল্লাহ একটা বৃষ্টি নামাবেন এবং সেই বৃষ্টি এতটাই ব্যাপক হবে যে কোন বাড়ি বাড়িঘর প্রত্যেক বাড়ি বাড়িঘরের ছাদে সেটা যে যা দিয়ে তৈরি করা হোক না কেন সেখানে এই বৃষ্টিটা পড়বে এবং তা থেকে রক্ষা পাবে না তো সারা পৃথিবীকে এই বৃষ্টি পরিষ্কার করে ফেলবে এবং আয়নার মতো চকচকি করে ছেড়ে দিবে তো এখানে আয়নার মতো বলতে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 পাপ কর্মই দায়ী কিন্তু ইসা আল্লাহ সাল্লামের সময় আল্লাহ জমিন গিয়ে এর বরকত প্রকাশ করতে বলবেন সেই সময়ে একদল মানুষের মিলে ভাগ করে খেতে আনার আনার ফল ফল সেই বড় হবে একটা কয়েকজন মানুষ ভাগ করে খেতে পারবে এবং একটি মাত্র ফল এতটাই বড় হবে যে একদল মানুষের জন্য সেটা যথেষ্ট হবে এবং এর ফলের খোসা এত বড় হবে সেটা দিয়ে তারা বিভিন্ন সেই ফল তাদেরকে ছায়া দিতে পারবে ছাউনি হিসেবে কাজ করবে এবং আল্লাহ সুমতাল বিভিন্ন গবাদি বসুর দুধে বরকত দিবেন যেমন একটা মাদি উটের দুধ সমগ্র একটা গোত্রের জন্য একটা মহল্লার হবে এবং একটা গাভীর দুধ সম্পূর্ণ একটা বংশের লোকের জন্য যথেষ্ট হবে। একটা ছাগলের দুধ একটা বড় পরিবারের জন্য পৃথিবী তখন এত বরকতময় অবস্থায় থাকবে তো মুসনাদে আহমদ থেকে বর্ণিত একটা হাজি রাসুল সাল বলেছেন যে সমস্ত নবী নবীর এরা মূলত একজন আরেকজনের ভাইয়ের মতো নবীর রাসুলগণ সৎ ভাই এই রকম একটা কথা বলা হয়েছে মানে তাদের সবার দিন এক কিন্তু শরীয়ত এটা আলাদা ছিল কিন্তু মূল ধর্ম কিন্তু একই অন্যভাবে বলতে গেলে যে সমস্ত আম্বিয়াই ভাই ভাই তাদের দিন একই ইসলাম কিন্তু নীতি অর্থাৎ নিয়ম কানুন হুকুম হাক্কাম এটা ভিন্ন ছিল এবং আম্বিয়াগণের মধ্যে ইসা আলাহিসাল্লাম তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময়ের সবচেয়ে কাছে ছিলেন ইসা আলাহ সাল্লামের পরবর্তীতেই মোহাম্মদাম দুনিয়াতে আগমন করেছেন এদের দুইজনের মাঝখানে আর কোন নবী আসেন নাই তো মোহাম্মদাম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 এবং তিনি জিজিয়া নীতি পরিত্যাগ করবেন এবং সমগ্র মানব জাতিকে তিনি শুধুমাত্র ইসলামের দিকে আহ্বান করবেন কারণ তখন অমুসলিম থাকার সুযোগ থাকবে না জিজিয়া দিয়ে অমুসলিম থাকার থাকবে না ইসলাম ব্যতীত সেই সময় ধর্ম যত আদর্শ থাকবে সবগুলো ধ্বংস হয়ে যাবে আল্লাহ সেই সব ধর্মকে ধ্বংস করে দিবেন আল্লাহ সুহাম্মাল মানে ইসা আল্লাহ ইসলামকে মর্যাদা দিয়েছেন তার মধ্যে একটা বিশেষ মর্যাদা হচ্ছে যে তার হাত ধরে সর্বশেষ বিজয় অর্থাৎ ইসলামের চূড়ান্ত বিজয় ঘটবে দুনিয়ার ইতিহাসে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 কারণ তখন এতটাই শান্তি আর নিরাপত্তা বিরাজমান থাকবে যে কেউ কারো ক্ষতি করতে চাইবে না রাসুম আরো বলেন ইসা আল্লাহাম চল্লিশ বছর দুনিয়া থাকবেন এরপর তিনি মৃত্যুবরণ করবেন এবং মুসলিমরা তার জানাজাও তাকে এই দুনিয়াতে হবে কারণ হচ্ছে আল্লাহ আল্লাহ তাকে মাটি থেকেই তৈরি করেছেন এই দুনিয়া তার জন্ম হয়েছে এবং এই দুনিয়াতেই করতে হবে তো ঈসা আল্লাহাম এখনো করেননি এবং ইসলামের চূড়ান্ত বিজয়ের নেতৃত্বের জন্য আলাহ সুহাম্মাকে আবার দুনিয়ায় পাঠাবেন সুহান আল্লাহ এটা মুসলিম উম্মার কথা বলা হচ্ছে যে মুসলিম একটা কারণ এটা একজন এটা এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে পরবর্তীতে যখন ইসা আল্লাহ পুনরায় দুনিয়াতে আগমন করবেন তখন কিন্তু তিনি কোন নবুয় বা দায়িত্ব পালন করবেন না নবী রাসুলের কোন দায়িত্ব তার উপর থাকবে না অর্থাৎ তিনি একজন সাধারণ মুসলিম হিসেবেই থাকবেন তিনি মুসলিম ওমার একজন সদস্য হবেন অর্থাৎ রাসুলামী হচ্ছেন সর্বশেষ নবী সর্বশেষ রাসুল পরবর্তীতে ইসারা ইসলাম শুধুমাত্র একজন মুসলিম হিসেবে অবতরণ করবেন তাকে নবী বা কোন দায়িত্ব দেওয়া হবে না এবং যে নিয়ে আসছেন ইসলাম সেই দিনটাই তিনি অনুসরণ করবেন কোরআনকেই অনুসরণ করেন এবং স্বাভাবিকভাবে ইসারা সাল্লামের একসময় মৃত্যু ঘটবে এবং মুসলিমরা তার জানাজার সালাতো আদায় করবেন তো হাদিসের বর্ণনা অনুসারে তিনি চল্লিশ বছর বাঁচবেন তো আরেকটা হাদিসের বর্ণনা অনুসারে যে দুনিয়াতে তার অবস্থানকালের সময় হবে সাত বছর এবং দুইটা হাদিসি সহি এবং দুইটাই সহি মুসলিমে বর্ণিত তো আলিমগঞ্জের ব্যাখ্যা করে বলেছেন যে আসলে তার মানে সর্বমোট আয়ু হবে চল্লিশ বছর এবং এর মধ্যে দুনিয়াতে যখন তাকে উঠে নেওয়া হয়ে গেছে এর মধ্যে তিনি দুনিয়াতে ৩৩ বছর পার করেছেন তেত্রিশ বছর দুনিয়াতে পার করে ফেলছেন তো অবশিষ্ট থাকলো সাত বছর এরপর যখন তিনি আসবেন তখন এই বাকি সাত বছর মুসলিম বোমার সাথে কাটাবেন রাসুল হাসম বলেন যে এই সাত বছরে এত শান্তি নিরাপত্তা থাকবে যে এমন কোন দুইজন মানুষ পাওয়া যাবে না যাদের মধ্যে কোন একটা বিষয় নিয়ে বিরোধ ঘটবে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 তো এটা হচ্ছে মূলত দুনিয়ার সমস্ত ঘটনা এবং ইতিহাসের সমাপ্তি শুরু হওয়া দুনিয়ার ইতিহাসের সমাপ্তি তো যেই ইতিহাসের এবং যেই গল্প শুরু হয়েছিল সেই আদম আদমআসলামের আগমনের মাধ্যমে আর শেষ ঘটবে ইসলামের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হবে সুতরাং দুনিয়ার ইতিহাসে সর্বশেষ অধ্যায় হলো ইসলামের বিজয় এবং আল্লাহ সুমতাল কোরআনে বলছেন যে এটা অর্থাৎ ইসলাম এই ধর্ম অন্য সকল ধর্মের উপরে বিজয় লাভ করবে আল্লাহ মত্লাহ আরও বলেন যে সারা পৃথিবীর মালিকানা এটা তো আল্লাহর হাতে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 হক আর বাতিলের মধ্যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব বা যুদ্ধ অবিরাম আদম আের সময় থেকে চলে আসতেছে এবং এটা উভয় পক্ষেই যারা হকের পক্ষে এবং বাতিলের পক্ষে উভয় পক্ষে সাফল্য ব্যর্থতায় পরিপূর্ণ দুই পক্ষে সাফল্য আছে দুই পক্ষেই ব্যর্থতা আছে কখনো মুত্তাকে বা বিশ্বাসীগণ বিজয় লাভ করেছেন আবার কখনো তারা পরাজয় লাভ করেছেন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 যখন আর ভালো বলতে কোনো কিছু অবশিষ্ট থাকবে না মানুষ রাস্তাঘাটে এক অপর সাথে মিলিত হবে তো কিছু কিছু বর্ণনায় বলা হয়েছে যে এই সময়টা চল্লিশ বছর বা আরো কিছু সময় হতে পারে যখন এই সারা দুনিয়ার বুকে কোন ইমান অবশিষ্ট থাকবে না কোনো প্রকার ইমান থাকবে না দুর্নীতি বিপদগামীতা এগুলো ছায় যাবে এবং মানুষ একজন আরেকজনকে হত্যা করবে সারা দুনিয়াতে সমস্ত যত অসৎকর্ম আছে এগুলো ছড়িয়ে পড়বে এবং রকম একটা অবস্থাতেই কিয়ামতের আগমন ঘটবে এবং সেটাই হবে সারা দুনিয়ার ইতিহাসের সর্বশেষ অধ্যায় সালু আল্লাহ মুহমিম